created with free version for non commercial use jigesha korechen je apne bolechen jonmon niyantron haram kintu je bhabe manush barche ete amader krishi jomi bochore koto shotay 100% kore komche amar proshno apni 30 bochhor age aushdhan hoyto matro tin দুমন আড়াই মন হয়েছে আওস ধান মনে আছে না তখন অনেকে অনাহারে থাকতো অনেকের বাড়িতে দুপুরে খেয়েছে রাত্রে খাবার ব্যবস্থা হয়নি এখন ওই জমিগুলিতে এমন এমন ধান হচ্ছে যেগুলো ত্রিশ মন চল্লিশ মন হচ্ছে বিঘা হচ্ছে না হচ্ছে না আচ্ছা তখন মানুষের কাছে জমি যথেষ্ট জমি ছিল যথেষ্ট জমি ছিল আমার দাদা আমলের জমি এক শত শত বিঘা জমি ছিল তাদের কাছে আর এখন আমাদের কাছে 10 বিঘা জমি পাওয়া মুশকিল এখন আমরা বেশি সুখী আছেন আমার দাদা আমলের লোকেরা বেশি সুখী ছিল বলেন দেখি বলে তাহলে জমি দিয়ে শুধু সুখী করা যায় না হ্যাঁ जमी दीदी अपन जमी छोट्ट देन बसती मत एक देशे से आल्लाज्जा सूतरा जमीते आल्ला रेजिक देवें अवश्य जदि आल्ला रज्जा बोले विश्वास करें আর আপনি আব্দুর রাজ্ক হন কিন্তু আজকাল অধিকাংশ মোশে নিজেই রাজ্ক হয়ে গেছে নিজেই রিজিক দাতা ছেলে মেয়েদেরকে সেই আল্লাহ তাদের কাছ থেকে বরক ছিনিয়ে বান বানবন্যা দিয়ে ডুবিয়ে আর বিভিন্ন আজাব দিয়ে আর বিভিন্ন রকমের পীড়া ব্যাধি দিয়ে টাকা পয়সা আল্লাপাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছে তুমি বাঁচাবে আল্লাহ পাক অন্য দিক থেকে নিয়ে নিচ্ছ চুরি ডাকাতি চিন্তায় নিরাপত্তা হীনতা বিভিন্ন রকম আজকে আল্লাহ রেখেছেন মানব তাদের পাপের কারণে কিন্তু আল্লাহকে সত্যিকার রাজা হিসাবে ধরেন আর আল্লাহ আল্লাহ তুমি আমার ছেলে মেয়েদের বরকত দাও আল্লাহাক যে কোথা থেকে রেজিক দেবেন আল্লাহ মা কহ মিন হাইসুহিফ তালাক নিয়ে এক মহিলা চলছে সুরায়তালাকের আয়াত কিন্তু আমি কথা আগে আল্লাহ বলছেন ওই তালাক নিয়ে চলে যাচ্ছে জানিনা ওর বাবা বেঁচে আছে আল্লাহ আল্লাহ রাস্তা অবশ্যই বের করে দেবেন ওইয়ার কহ মিনাহাস এমন জায়গা থেকে আল্লাহ রেজিগ দেবেন যে তুমি কল্পনা করতে পারো না চিন্তা করতে পারে আপনি আপনি এত ভাবনাই কেন এত পেশান কেন নিজের রাজ্কেন আব্দুর রাজা চেষ্টা করেন हाँ निजे रहमान हे आब्दुर रहमान हो चेस्ट करें आल्लाह अवश्य रिजेक्ट देवें और वास्तव में देखते जार बाड़ीते जो संख्य लोक आत बस सुखी और यब प्रमाण जो चान तो निजे फैमिल कुल्क एकाँपार मन पड़े तीन चार भाई नय भाईर जन्म नय भाई नय भाईर जन्म हो तो तीन भाई छोटी जो बड़ो मन पड़छी खूब अभाव छोर आब्बर आ, करे। एक आब्बा उपार्जन अभा अभा कर अभाव जत संख्या बढ़े क्भा चिंता जो सत्य आल्लर पर भरोसा आ कखो कराड़ी एत मेम्बर बेड़े गोथा खेती पाव देशे बेड़े गोथा के खबर चलिए कथा कख चिंता करबा रत आल्ला আজকে আরব দেশে আজকের আগে কত খালি জমি পড়েছিল দামাম শহর আশি বছর দামাং শহরই ছিল সেই কালে মানুষ খেতে পেত না কোথায় দৌড় দিয়ে যেত এখানে থাকতো যারা মাছ মারার লোক হ্যাঁ মাছ শিকার করার লোক আর হলে ওই মনি মুক্তা তলাশ করতো লুল্লু এরকম কিছু লোক বাহারে এইগুলোতে থাকতো এখানে কি আসতো না প্রথম এই হাই দাওয়াসের ছিল এই এ দাওয়াসের ওই ওয়াদি দাওয়াসের থেকে এসে প্রথম এই মহল্লা ছাড়ার কিছু ছিল না দাম মামের তারপরও ক্ষতি পেত না অনাহারি ছিল বাড়িগুলো দেখছেন এ দিয়ে ঘুরেন আর একটু ভালো করে দেখেন ভালো করে দেখেন যে কি বাড়ি ছিল এগুলোতে বাস করার মতো বাড়ি সেই বাড়িগুলো ছিল আর আজকে এত লোক হয়েছে আর এত দামমাম আর রিয়াজ থেকে একদিকে আরেকদিকে একশো কিলোমিটার হয়ে গেছে একশো কিলোমিটার এপার থেকে ওপার রিয়াজ তারপর অভাব নেই কোথা থেকে আল্লাহ দিচ্ছে লোকসংখ্যা তো বেড়ে গেছে অনেক বেড়ে গেছে লোকসংখ্যা তারপর অভাব নেই বলবো যে পেট্রোল এসছে যে আল্লাহ এখানে পেট্রোল দিতে পারে বাংলাদেশ দিতে পারে না হ্যাঁ দিতে পারেন না বাংলাদেশে গ্যাস দিতে পারেন না দেবেন আল্লাহ আল্লাহর তিনের দিকে ফিরে আসতে হবে বহু রাস্তা আছে অন্যায় করে সেই রেজিকের রাস্তা আমরাই বন্ধ করে দিচ্ছি নবী কার বলেছেন যে মানুষ হারাম কাজ করলে রিজিকের রাস্তা বন্ধ হয়ে যায় রিজিক থেকে মাহরুম বঞ্চিত হয়ে যায় বেজাম্বিন আশাবাহ পাপ তার পাপের কারণে আল্লা আপনি খোলা রাখতেন আল্লাহ ফাঁকের রেজিগের রাস্তা খোলা রাখতেন সমস্ত ক্ষেত্রে লাগান এই বিষয়টি এই হাদিসটিকে এই হাদিস মাঝে মাঝে আমাকে আমার ইমান তাজা করে আলহামদুলিল্লাহ যে পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ ফাঁকে রেজেক্ট দেবেন আপনাকে পাপ থেকে বেঁচে থাকেন আল্লাহ ফাঁকে রেজেক্ট দিবেন। কথা বুঝতে পেরেছেন তো সব কথা আম আলোচনাতে বলা যায় না আমার জীবনে এমন একটা যুগ ছিল যেই যুগে আমার পকেটের পয়সার ব্যবস্থা হইত না যখন আমি একা ছিলাম দুজন হইলাম আল্লাহ আরও রাস্তা খুলল তিনজন হইলাম আরও রাস্তা খুললো চারজন হইলাম আরও রাস্তা খুললো কম হয়নি বাড়তি আছে সংখ্যাও বাড়তি আছে আবার আল্লাহ আল্লাহর রেজিগও বাড়তে আছে কোথা থেকে আমি অন্যের কেন যাবো আমার বাস্তব জীবন আমি দেখতে পাচ্ছি প্রত্যেকে আল্লাহ না। নিজে চিন্তা করে দেখুন আল্লাফাক যেন বোঝার তৌফিক দান করেন আমল করার তৌফিক দান করেন আর জন্ম নিয়ন্ত্রণের বিষয়ে আমার বক্তব্য আছে শুনবেন ওই সম্পর্কে এবং আল্লাহর ভরসা করবেন আল্লাহ যেন আমাদেরকে তার উপর ভরসা করার তৌফিক দান করে। নিজের নার্সের ভরসা করবেন না নিজের ওপর ভরসা করবেন না জি কি বলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ এটা একটা কথা জি হ্যাঁ তখন একতালায় মানুষ বাস করতো তারপরে উঠান লাগতো আঙ্গিনা লাগতো এই বড় জায়গা লাগতো এখন ওই এতটুকু ছোট্ট জায়গাতে কয়েকতলা উঠিয়ে নিয়ে ওখানে বাস করছো জি শুধু তাই নয় আরো বিশাল যদি যারা সায়েন্স বিজ্ঞান পড়াশোনা করেছে তার আরো বেশি বলতে পারবে সাগর মহাসাগরে এমন এমন এলাকা আছে যেগুলি শুকাতে যাচ্ছে এবং সেগুলি বসবাসযোগ্য হইতে যাচ্ছে সেগুলিতে মানুষ আবাদ হইলে কত যে সুখী হয়ে যাবে এবং সেখানে কত যে খনিজ সম্পদ আছে ও আখরা জাতিল আরো আস্তা আল্লাহর তখন বুঝতে পারবেন যে কে আমার যখন কাছে আসবে জমিন তার যে বোঝা সব উগলিয়ে দেবে আর আমাদেরকে আল্লাপাক খেতে দেবেন ওখান আসলে আমরা আল্লাহ ভরসা করতে যাই না জি না মোম্মদ ল আলীসা মা Cre with free version